আল্লা তালা দরবারে শুক্রিয়া জানাই যে আল্লাহ আমাদেরকে নিয়মিত এই মাহফিলে আসার বসার কিছু তৌফিক দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা আগেই বলছি শুধু কথা শুনলে হল না সোনাটা একটা বড় ভালো কাজ কিন্তু সোনাটা যদি জীবনে বাস্তবায়ন না হয় কম বা বেশি তাহলে বুঝতে হবে শোনার ভিতরে বা বলার ভিতরে কিছু ত্রুটি আছে কারণ মনে করেন আমি ঢাকায় এয়ারপোর্টে বসে আছি উপরে লেখা আছে ধূমপান নিষেধ নিচে ঠিক ওই বোর্ডটা নিচে বসে একজন ধূমপান করছেন তাহলে নিরক্ষর পড়তে পারেন না তা না উনি পড়তে পারেন উনি জানেন এই জায়গা বসে ধূমপান নিষেধ কিন্তু তারপর উনি ধূমপান করছেন তাহলে তার পড়াটা তার কোনো কাজে লাগেনি এই কাজে না লাগার কারণ উনি নিজে হতে পারেন সামগ্রিক ব্যবস্থাপনা হতে পারে যেমন এই ব্যক্তি যখন সিঙ্গাপুর এয়ারপোর্টে যাবেন সেখানে ধূমপান লেখা নিষেধ ধূমপান নিষেধ লেখা দেখলে উনি ধূমপান করেন না সেখানে যে উনি খোঁজেন ধূমপানের জন্য নির্ধারিত জায়গা আছে ওখানে উনি ধূমপান করেন সিঙ্গাপুর থেকে যখন ফ্লাইটে বাঙালিরা আসেন ধূমপান করেন না কারণ লেখা আছে এই ফ্লাইট ধূমপান মুক্ত কেউ ধূমপান করে না তারাই আবার যখন বাংলাদেশে আসেন বাংলাদেশে এরপরে ধূমপান করেন সেখানেও লেখা আছে ধূমপান মুক্ত এর কারণ হল আমাদের সামগ্রিক পরিবেশ আইন পালন না পালনের পরিবেশ একটা দেশের সামগ্রিক আইন ব্যবস্থা সব মিলিয়ে মানুষকে তার জানা এবং মানার ভিতরে সমন্বয় তৈরি করতে সাহায্য করে কাজে আমরা যদি কিছু কথা জানি কিন্তু সেটা না মানি তাহলে বোঝা গেল হয় আমার কথা বলাই দোষ আছে নাইলে আমাদের সামগ্রিক ব্যবস্থাপনায় দোষ আছে না আপনাদের শোনাই দোষ আছে এই জন্য আমরা সবসময় চেষ্টা করব যে যা আমরা শুনি কম বেশি জীবনে বাস্তবায়ন করার আল্লাহ তালাতে অবিতান করুন আমিন প্রথমত আমাদের ইমিডিয়েট কাছে হল জুলহ মাস জিলহাজ মাস আমাদের সামনেই হজের মাস যারা হজে যাবেন তারা চলে যাবেন যারা দেশে থাকবেন তারা এই জুল হাজ মাসে দুই ধরনের এবাদত করবে। একটা আবাদত আমরা সবাই জানি আমরা কুরবানি ঈদ আজহা করব কোরবানির ঈদ করব এবং কোরবানি দেব আর আমল যেটা আমরা সাধারণত সবাই সচেতন নই কেউ কেউ সচেতন সেটা হলো জিলহাজ মাসের এক তারিখ থেকে শুরু করে নয় তারিখ পর্যন্ত করণীয় এ বাদত একটা তো যারা কোরবানি দিবেন তাদের জন্য আদি সহিফে আসছে কোরবানির মাসের চাঁদ উঠলে অর্থাৎ জিলহাজ মাসের চাঁদ উঠলে জুলাই মাসের কোরবানি পর্যন্ত দশ দিন তারা নখ চুল কাটবেন না কোরবানির পরে কাটবেন কিন্তু নখ এবং চুল জাতীয় কিছু কাটা বাদে যারা কোরবানির সিদ্ধান্ত নেবেন তাদের জন্য রসুল্লাহ বলছেন মানে যারা কুরবানি নিয়ত করেছেন তাদের জন্য এটা হলো নেগেটিভ কাজ অর্থাৎ আপনি এই কাজ থেকে বিরত থাকবেন এর পাশাপাশি কিছু পজিটিভ কাজ আছে করণীয় আল্লাহ রসুলাম বলছেন যে দশটা দিন সবচেয়ে বেশি পছন্দ করেন নোমলের জন্য সেটা হলো এই জিলাজ মাসের প্রথম দশ দিন অর্থাৎ জিলাজ মাসের এই দশ দিনের বাইরে নেকামল করলে আল্লাহ যত সব দেন যত খুশি হন এর সব দেন করতেন করতেন এবাদতের জন্য আর এই এবাদত গুলোর প্রথম এবাদত হল রোজা শিয়াল জিলাজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা পালন করা এটা সুন্নত অনেক কথা আসছে বিশেষ করে নয় তারিখ আল্লাহ রসুল বলছেন দিনে রোজা রাখলে আমরা আশা করি বলছেন আমি আশা করি যে আল্লাহ আরাফাতের দিনে রোজার বিনিময়ে পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গোনা বছরে দেবেন কাফারা করে করে কাজী আমরা যদি পুরো নয় দিন রাখতে পারি আলহামদুলিল্লাহ আর নয় দিন যদি নাও রাখতে পারি তবে আরাফাতের দিনে অবশ্যই আমরা রোজা রাখার চেষ্টা করব এখানে একটা বাস্তব সমস্যা বর্তমানে দেখা যায়। সাধারণত আরবি বর্তমানে আমরা মিডিয়ার মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে সবাই জানতে পারি যে কবে হাজিরা আরাফাতে বসে। এবং সাধারণত আমাদের দেশে যেদিন আট তারিখ হয় ওই দিনে আরব দেশের নয় তারিখ হয় এবং ওই দিনে তারা অবস্থান করে। এখন আমরা কি করব আমরা কি আমাদের দেশের নয় তারিখে রাখবো না আরব দেশের আরাফাতের দিনে এটা নিয়ে আলেমদের নানাবিধ আছে মূল কথা হলো বান্দা সাধ্যের ভিতরে সন্ন্যাতের নির্দেশে ইবাদত করবে যারা আরাফাতের দিন আরব দেশে জানতে পারেননি তারা তাদের দেশের নয় তারিখই রাখবেন তবে নয় তারিখ না বলে আট তারিখ এবং নয় তারিখ দুই দিন রাখতে পারি এজন্য যদি আমাদের সম্ভব হয় তারিখ যদি সুযোগ থাকে আট এবং নয় তারিখ আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ রোজার পরে বা নেক আমল উন্মুক্ত বেশি বেশি নকল সালা তাদের করা বেশি বেশি জিকির বেশি বেশি তেল বেশি বেশি দান মানুষের সাহায্য করা আল্লাহর পথে আওয়াত দেওয়া নেক আমল বলতে যত আছে এগুলো এই কয়দিনে আমরা যদি একটু বেশি করতে পারি আল্লাহ তালা জিকির করতে অজুধ ও গোসল জরুরি না আমরা এই কয়দিনে সবসময় করি এই কয়দিনে একটু বেশি জিকির করব। বেশি দরুদ পড়ব বেশি তসভিতে হালিল করব। এছাড়া দান সৎকা কোরআ তেলাওয়াত ইত্যাদিগুলো আমরা এই কয়েকদিনে বেশি করার চেষ্টা করব আল্লাহ তালা তাও ফিক দান করুন আমিন